মিডিয়া এমন শক্তিশালী মিডিয়ার কারণে বহু বিপ্লব সাধিত হচ্ছে অনেক পরিবর্তন সাধিত হচ্ছে সমাজে পরিবর্তন হচ্ছে পরিবারে পরিবর্তন হচ্ছে রাষ্ট্রে পরিবর্তন হচ্ছে সব জায়গায় এরকম পরিবর্তন হচ্ছে এ ব্যাপারে মুসলমানদের কি ভূমিকা থাকা উচিত সকল দিক আলোচনা করা হয়তো সম্ভব হবে না প্রিয় ভাই বোনেরা আপনারা জিজ্ঞেস করতে পারেন যে মিডিয়ার ব্যাপারে কোরআনে কথা আছে কিনা বা হাদিসে কোনো কথা আছে কিনা উত্তর হলো কোরআন এবং হাদিসে মিডিয়ার ব্যাপারে অবশ্যই কথা আছে যদিও রসুল্লা সাল্লাহ সাল্লামের সময়ে মিডিয়ার এখন যে দিকগুলো আছে এটা ছিল না কিন্তু মিডিয়ার ব্যাপারে মৌলিক যে কথাবার্তা মৌলিক যে নীতিমালা সেটা ছিল আরবের ওই সময় মিডিয়া বলতে বোঝাতো কবিতা গল্প এবং এই কবিতা বিভিন্ন জায়গায় বলে বেড়াতো কেউ কবিতার প্রভাব এত বেশি ছিল যখন কেউ কাউকে সমাজে ছোট করতে চাইতো তখন তার বিরুদ্ধে বানিয়ে বানিয়ে এমন উপহাসমূলক কবিতা তারা রচনা করত যে ওই ব্যক্তি সমাজে আর মাথা তুলে দাঁড়াতে পারত না যদি কোনো ক্রমে কবি রেগে যেত তাহলে সেই ব্যক্তির ভাগ্যে অনেক বিলম্বনা ছিল যতক্ষণ পর্যন্ত সেই কবি অথবা অন্য আরেকজন কবি তার সম্পর্কে ভালো কথা না বলতো ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি আর মাথা তুলে দাঁড়াতে পারত না ঠিক তেমনি ভাবে যদি কোনো কবি কোনো ব্যক্তির প্রশংসা করত অথবা কোনো মেয়ের প্রশংসা করত তখন সেই ব্যক্তি অথবা মেয়ে সমাজের অনেক উপরে উঠে যেত ভাই বোনেরা তোর সালুল্লাহ সাল্লিয়াল্লাম নিজে কবিতা লেখার নাই কিন্তু সেই সময়ের যারা মুসলমান কবি ছিলেন তাদেরকে উৎসাহ দিতেন হাসান সাবেদ তিনি মুসলমান হওয়ার পরে ইসলামের পক্ষে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের প্রশংসা করে অনেক কবিতা লিখেছেন এরকম আরো অনেক ঘটনা আছে যার দ্বারা প্রমাণিত হয় যে রসুল্লাহ সাল্লাম তার নিজের জন্য অথবা ইসলাম প্রসারের ব্যাপারে কবিদেরকে উৎসাহ করেছেন এবং তার উৎসাহ পেয়ে রসুলের কবিরা অনেক কবিতা লিখেছিলেন এই মিডিয়ার আরেক অবস্থা ছিল বিভিন্ন মেলা পোকাজ মেলা সহ আরো অনেক মেলা রসুল্লাহ সাল্লা সাল্লাম নিজেও সে মেলায় গিয়েছেন এখানে যে বক্তৃতা দিয়েছেন এখানে যে আলোচনা করেছেন আরবের যুগের ওই সময় যত ধরনের মিডিয়া ছিল রাসোল্লা সাল্লাম সবগুলোই ইউজ করেছেন এরপরে খালিফাদের যুগে ঠিক তদরূপ মিডিয়ার যত প্রসার ঘটেছে মুসলমানরা সকল মাধ্যমেই ব্যবহার করেছেন এবং কারণ হলো মিডিয়া কি করে মিডিয়া আমাদের কথাগুলো অন্য মানুষের কাছে পৌঁছে দেয় যে কথাটা ভালো হোক বা খারাপ হোক সহজে একই সাথে অনেক মানুষের কাছে পৌঁছে দেওয়া হল এসেছিলেন তার কথাগুলোকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যে সুতরাং যখন যেভাবে তার কথাটা মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব ছিল তিনি সেটাই করেছেন দেখেন ব্যাপারে আল্লাহ আল্লাপাক কোরআন শরীফে বলেছেন একশো উনষাট নম্বরের আয়াতে আল্লাহ এই মিডিয়ার একটা ইন্ডিকেশন এখানে দিয়েছেন আল্লা বলছেন যারা গোপন করে দিয়েছি। উদাহরণ যারা গোপন করে এবং গোপন করে বা আমি তাদেরকে মানুষের জন্য কিতাবে সেগুলো বর্ণনা করার পরে এবং এছাড়া গোপন করে অর্থাৎ সত্য কথাগুলো যারা মানুষের কাছে বলে বেড়ায় না তাদের ব্যাপারে আল্লাহ বলছেন তারা উপর অভিশাপ দেন তারা যারা সত্য কথাগুলো মানুষের ভিতরে প্রচার না করে বেড়ায় তবে যারা ইমান এনেছে এবং তাওবা করেছে এবং যারা সংশোধন হয়েছে আমরা ইসলাম সত্য ধর্ম সত্য বানী নিয়ে এসেছি আমাদের রসুলাম আল্লাহর পক্ষ থেকে সত্য বানিয়ে এনেছিলেন এবং তাকে আদেশ করা হয়েছিল বাহাদিস তোমার উপরে আল্লাহ যে নিয়ামত আছে এই নিয়ামতের কথা তুমি মানুষকে বলে বেড়াও এবং আপনার জানেন যে তারপরে যখন কিছু সংখ্যক মুসলমান হয়ে যান তিন বছর পরে আল্লাহ তালা রসুল্লাহ আলহিম তাকে আদেশ দিলেন ফার্স্ট তোমাকে যে আদেশ করা হয়েছে তাহলে তুমি ফেটে পড়ো ছড়িয়ে দিতে মিডিয়ার কাজই হলো এটা একটা সংবাদ একটা বাণী মানুষের কাছে ছড়িয়ে দেওয়া মিডিয়ার কাজ কিন্তু শুধু মানুষকে আনন্দ দেওয়া না মানুষকে উপভোগ করানো না বরং মিডিয়ার আসল কাজ হলো একটা পৌঁছে দেওয়া বোনেরা দেখেন বিশ্বাস করে না তাদের বিরুদ্ধে তোমরা সংগ্রাম করো আমি কুম তোমাদের মাল সম্পাদ দিয়ে এবং তোমাদের প্রাণ দিয়ে আলসিনাতিক এবং তোমাদের জিভ্ভা দিয়ে মুসলিদ আহমদে এই সহি বক্তৃতা হতে পারে সেটা লিখে হতে পারে এবং সেটা অন্য কোনো ভাবে হতে পারে তার মানে হচ্ছে যে আমাদের কাছে ছোট্ট বাণীটা আছে এই বাণীগুলো আমরা গোপন করে রাখতে পারবো না দেখেন এই জন্য কেরামদেরকে দেখবেন যে তারা বিভিন্ন জায়গায় আলোচনা রাখেন বক্তৃতা করেন খুদ বাঁধেন ওয়াচ করেন এটা কিন্তু তারা তাদের প্রাণের তাগিদে করেন এবং কোরআন এবং হাদিসের আদেশের কারণে করেন আল্লাহ নবী বলেছেন যারা যা শিখেছে তাদেরকে সেটা মানুষের কাছে পৌঁছে দিতে হবে আননি আন্নিওয়ালা আয়া তোমরা আমার কাছ থেকে যদি একটা আয়াত শেখো জানো তোমাদের কাছে এই ক্ষমতা অনুযায়ী আল্লাহর বাণীকে সবার কাছে পৌঁছে দিতে হবে সময় তো ভাই বোন এবং মিডিয়ার এই এই কথা আমরা আরো আলোচনা করব একটু বিরতির পর আসসালাম আলাইকুম ওরাহমতুল্লাহ আদি বিন হাতেন রাজি হতে বর্ণিত खेजुरदाखा तुम्हरा जहां नाम बेचे थको तुम्हें जी ना पाओ तब एक उत्तम कथा द्वारा हलव सही बुखारी अष्टम खंड शिष्टाचार अध्याय हादिर संख्या छ हजार तेईस কাজ করি দিনে আর রাতে সকাল আর সন্ধ্যা কিন্তু বন্ধু জানেন কোনটি কবিরাগুনা বেঁচে থাকতে চান কবিরা গুনা থেকে তাহলে যোগ দিন আমার সাথে বাংলায় দেখুন সম্মানিত ভাই বোনেরা বিরতির পর আবার আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আপনারা আলোচনা শুনছিলেন যে এই যে আজকাল মিডিয়া আছে রেডিও টিভি পত্র পত্রিকা ইমেল ইন্টারনেট কত কিছু আছে এগুলোর ব্যাপারে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 দেখেন এই জন্য ওলামায় দেখবেন যে তারা বিভিন্ন জায়গায় আলোচনা রাখেন বক্তৃতা করেন ওয়াজ করেন। এটা কিন্তু তারা খুঁজ বাঁধেন তাগিদে করেন এবং এবং হাদিসের আদেশের কারণে করেন আল্লাহ বলেছেন যারা যা শিখেছে তাদেরকে সেটা মানুষের কাছে পৌঁছে দিতে হবে আন্নিওয়ালা আয়া তোমরা আমার কাছ থেকে যদি একটা আয়াত শেখো জানো তোমাদের কাছে খবরটা পৌঁছে তোমরা সেটা মানুষের কাছে পৌঁছে দাও তার মানে হচ্ছে প্রত্যেক মুসলমানের উচিত যার যতটুকু ক্ষমতা আছে এই ক্ষমতা অনুযায়ী আল্লাহর সবার কাছে পৌঁছে দিতে হবে বলছিলাম যে ইসলাম সব সময় মিডিয়া ব্যবহার উৎসাহ দিয়ে এসেছে এবং রসুল্লাহ সাল্লা সাল্লামের সময় যত ধরনের মিডিয়া ছিল তিনি সেগুলো ব্যবহার করতেন সাহাবায় কেন ব্যবহার করতেন কারণ আমাদের এই সত্য বাণীটা কখনো গোপন করে রাখা যাবে না আমাদের বিভিন্ন পৌঁছে দেন শুধু দেন এই জন্যে যে এটা ইসলামের তাগিদ আপনারা যারা ইসলাম সম্পর্কে জানেন এই দায়িত্ব কিন্তু আপনাদের উপরেও এই দায়িত্ব শুধু রসুলের উপরে ছিল না এই দায়িত্ব শুধু খলিফাদের উপরে ছিল না এই দায়িত্ব শুধু মৌলানা মৌল্লাদের উপরে নয় এই দায়িত্ব শুধু নয় সকল নারীর উপরে সকল যুবকের উপরে সকল বৃদ্ধের উপরে পর্যন্ত আপনি সবল আছেন এবং ইসলামের যতটুকু কথা আপনি জানেন এই কথাগুলো নিয়ে আপনাকে বিভিন্ন ভাবে মানুষের কাছে পৌঁছে যেতে হবে দেখেন রসাল্লামের যুগে কোনো সাহাবি কিন্তু ঘরে বসে থাকতেন না তারা ছড়িয়ে পড়তেন দেশ বিদেশে তারা চলে যেতেন তাদের দিন ছিল না রাত ছিল না তারা ছুটিয়ে বেড়িয়েছেন ইসলামের কথা দূরে দূরে নিয়ে যেতেন মানুষের কাছে কাছে দেশে দেশে নিয়ে যেতেন আর আমরা মুসলমান আমরা ইসলাম যতটুকু জানি মনে করে। শুধু এটা আমার জন্য অথবা আমার পরিবারের জন্যে আমরা ইসলামের কথাটা অন্যের কাছে পৌঁছে দেওয়ার প্রয়োজন মনে করি না সমান্ত ভাই বোনেরা এটা আমাদের একটা ভুল ধারণা এটা আমাদের একটা ভুল প্র্যাকটিস মুসলমানকেই ইসলামের কথাটা অন্যের কাছে পৌঁছে দিতে হবে একের পর এক দুই পরে যে মিডিয়া দেখেন কিছু করতে পারে। আপনি একটা উপন্যাস লিখলেন সেই উপন্যাসের মাধ্যমে হাজার হাজার মানুষ উপকৃত হচ্ছে একাধারে তারা আনন্দিত হচ্ছে এবং তারা সেখান থেকে আরো অনেক কিছু শিখছে কবিতার বই মনে করেন কবিতার বই পড়ে মানুষ আনন্দ পাচ্ছে তাদের চিন্তা চেতনার চিন্তা চেতনার বিকাশ এরপরে মনে করেন সারাদিন পর সন্ধ্যা বেলায় কিছু পত্রিকা বের হয় মানুষ অল্প খুনের ভিতরে জেনে যায় যে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কি ঘটেছে আজ এই দেশ থেকে আর এক দেশে কি ঘটেছে কোথাকার মানুষ কি ভাবছেন তারা কি লিখছেন তারা কি প্রকাশ করছেন ঠিক সকাল বেলায় মানুষ জেনে যায় কে কোথায় কি ঘটাচ্ছে কে কি বলছে রেডিও টিভির মাধ্যমেও এগুলো ছড়িয়ে পড়ে যে সমস্ত মানুষ সমস্ত কথা ছড়িয়ে দেন তাদের কিন্তু একটা এজেন্ডা থাকে সব কিছুই কিন্তু ব্যবসায়িক না প্রত্যেক মিডিয়া প্রত্যেক টিভি প্রত্যেক পত্রিকার একটা ফিলোসফি থাকে তারা মানুষদেরকে একটা ডাইরেকশনে নিয়ে যেতে চায় কোনো কোনো ডাইরেকশন আছে যার সাথে কোনো কোনো সম্পর্ক নেই যার সাথে কোনো সমাজের সম্পর্ক নেই এগুলোর কারণে মানুষ অনেক ক্ষতিগ্রস্ত হয় কিছু কিছু মিডিয়া আছে যারা মানুষদেরকে বিভিন্নভাবে বিভ্রান্ত করে শুধু পয়সা ইনকাম করতে চায় কিন্তু আপনারা যারা সুস্থ চিন্তার মানুষ আপনারা যারা ভালো চিন্তা করেন অথবা আমাদের সমাজে যারা ইতিবাচক চিন্তা করেন ভালো ভালো চিন্তা তাদের মাথায় আছে তাদের উচিত তাদের এই সত্য কথাগুলো ভালো ভালো কথাগুলো অন্য মানুষের কাছে ছড়িয়ে দেওয়া। এক সময় যখন কাফেররা নিয়ে যুদ্ধে আসত তখন মুসলমানরা ঠিক ওইভাবে তরবারি নিয়ে সামনাসামনি যুদ্ধে আসতেন তাদেরকে পরাস্ত করার জন্যে কিন্তু ভাই বোনেরা আজ মুসলমানরা ওই রকম সরাসরি সামনাসামনি যুদ্ধের সম্মুখীন না হলেও পত্রপত্রিকা এবং মিডিয়ার মাধ্যমে সত্য কথাগুলো পাল্টে টুয়েস করে মিথ্যা বলা হচ্ছে এবং মানুষকে বোঝানো হচ্ছে যে ইসলাম ধর্ম একটা অত্যাচারী ধর্ম ইসলাম ধর্ম মানুষকে মানুষের অধিকার দেয় না হিউম্যান রাইটস এখানে নাই এটা একটা অনেক পুরানো ধর্ম এখানে কোনো বিজ্ঞান নেই এখানে কোনো কালচার নাই মুসলমানরা হলে একটা বর জাতি আপনি পশ্চিমা জগতের পত্রিকা টিভি রেডিও এগুলো খেয়াল করে দেখবেন আমাদের বাংলাদেশের কথাও ধরেন দিন রাত মুসলমানদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে এরকম কথা আছে যে বলিউডের অনেক ফিল্মে শুধুমাত্র ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে কিছু কথা ছড়িয়ে দেওয়ার জন্যে একটা চক্র আছে তারা নিয়মিত পয়সা দেয় তার কারণ এই সমস্ত ফিল্ম যারা দেখে তারা হয়তো আনন্দের জন্য দেখে কিন্তু আনন্দের ফাঁকে তাদের মনটাকে ইসলামের বিরুদ্ধে বিষিয়ে তোলা হয় মুসলমানদের বিরুদ্ধে বিষিয়ে তোলা হয় এবং এইভাবেই মুসলমানরা চারপাশ দিয়ে আক্রমণের শিকার হচ্ছে আজকে সময় এসেছে রসুলুল্লাহ সালাহ আলহ্লামের হাদিসের আদেশ অনুযায়ী আমাদেরকেও মোকাবেলা করতে হবে মোকাবেলা বিরুদ্ধে এমন কথা বলছে পত্রিকা আমাদের বিরুদ্ধে এমন কথা লিখছে আমি তার উত্তরে বলি আপনি কেন আপনার পকেট থেকে এরকম একটা পত্রিকা বানান না আপনি কেন আপনার পকেটের পয়সা খরচ করে এরকম একটা টিভি দেন না আপনি কেন একটা রেডিও সেট করেন না এগুলো আপনারাই করেন তারা যেহেতু পয়সা খরচ করছে তাদের জন্য আপনারা পয়সা খরচ করেন সাল্লাম যখন মোদিনায় এসেছিলেন মদিনায় আসার আগে তিনি তো কোনো রকমের অস্ত্রবাজি করেন নাই তার কাছে অস্ত্র বলতে কিছু ছিল না বা রাখার দরকারও ছিল না কিন্তু যখন মদিনায় আসলেন যখন দেখলেন যে কাফেররা অস্ত্র পাতি নিয়ে এই মুসলমানদেরকে আক্রমণ করতে আসে তখন তারা অস্ত্র যে মুসলমানরা সাধারণত অন্যদের অত সমালোচনা করতে যায় না মুসলমানরা সবসময় নিজেদের কথা বলে কিছু কিছু কথা আছে যে অন্য মানুষদের কোথায় ভুল ভ্রান্তে আছে সেটা ইসলাম অত্যন্ত সহানুভূতির সাথে তাদেরকে ধরিয়ে দেয় কিন্তু অন্য মুসলমানদেরকে নির্মম ভাষায় নির্মাষে কুরুচিপূর্ণ ভাবে আক্রমণ করে ইসলাম কিন্তু করে না। আপনি যখন মিডিয়া বানাবেন তখন আপনি ইতিবাচক ভাবে আপনার কথাটা যথাযথ ভাবে অন্যদের কাছে তুলে দেবে এবং এইটাই হল ইসলামের শিক্ষা কোন যারা আমরা কখনোই বানিয়ে বানিয়ে কথা বলি না আমরা কখনোই মানুষদেরকে ধোঁকা দি না আমরা কোনো কথাকে পাল্টিয়ে ইসলামের পক্ষে আনার চেষ্টা করি না আমাদের সেটা দরকার নাই বরং ইসলামে সত্য কথা বলা হয়েছে সেই কথাগুলো আমরা উপস্থাপনা করার চেষ্টা করি কিন্তু অন্যরা কি করে তারা নিজেদের সম্পর্কে মিথ্যা কথা কথা বলে বলে বিরুদ্ধে মুসলমানরা যে কাজ করে সেই কথা তারা বলে যে কথা বলে নাই সেটাও মুসলমানদের নামে চালিয়ে দেয় অনেক সময় দেখা গিয়েছে বহু পত্রিকা বহু টিভি আপনি একটা সুন্দর কথা বলবেন আমরা যারা মিডিয়াতে কথা বলি লেখালেখি করি আমরা কিন্তু কখনো এটা করি না আমাদের যতটুকু আছে আমরা শুধু ততটুকুই বলি এবং আমরা যখন অন্যদের সমালোচনা করি কাউকে অন্যায় ভাবে সমালোচনা করি না কারণ আল্লাপ জুলুম করে অত্যাচার করে তাদের অত্যাচার করার কারণে তোমরা যেন ইনসাফ থেকে সরে না যাও তার মানে আমাদের নীতি আছে নৈতিকতা আছে আমাদের সততা আছে আমাদের মনোবল আছে যাদের কৃত নাই তারা শুধু মিথ্যা কথা বলে যারা নিজেদের ব্যাপারে আস্থা রাখতে পারে না তারা বেশি সমালোচনা করে করে করে বেড়ায় আমাদেরকে সমালোচনা সমালোচনা মুসলমানদেরকে আমরা কিন্তু তাদের সমালোচনার জন্য সময় নষ্ট করি না যেহেতু তারা আমাদেরকে নিয়ে বেশি সময় সমালোচনা করে তারা কিন্তু নিজেদের নিয়ে সমালোচনা করার সময় পায় না যার কারণে তারা কতটুকু ভালো বা কতটুকু খারাপ এটা তারা নিজেরাও জানতে পারে না এবং শয়তান এভাবেই তাদের কাজকে এমন ভাবে সুসজ্জিত করে দেয় তারা অজ্ঞতায় লিপ্ত আছে তারা জাহান নামের পথে যাচ্ছে কিন্তু তারা মনে করে যে তারা যেটা করছে সেটাই ঠিক এবং মুসলমান যা করছে ইসলাম যা করছে তা সবই ভুল সমিত ভাই বোনেরা ইসলামে মিডিয়া ফুট কথা মানুষকে তুলে ধরা সত্য কথা মানুষকে বলা এবং মানুষদেরকে এই সত্য পথে নিয়ে আসা সুতরাং রসুলুল্লা সাল্লাহ সমস্ত কবিতা সেগুলো পড়ে দেখেন আর ইসলামের বিরুদ্ধে যারা কবিতা লিখেছিল তাদের কবিতাগুলো পড়ে দেখেন ইসলামের কোনো কবিতায় কখনো কাউকে মিথ্যা কথা বলে প্রশংসা করা হয়নি অথবা সুর সম্পর্কে যে প্রশংসাগুলো এসেছে সেগুলো কখনো মিথ্যা কথা ছিল না কিন্তু ইসলামের শত্রু যারা ছিল তারা যখন মুসলমানদের বিরুদ্ধে কথা বলেছে। তখন তারা বানিয়ে বানিয়ে অনেক খারাপ কথা বলেছে সময় ভাই বোনেরা এই আমাদের দরকার মিডিয়ায় উপস্থিতি যারা আমাদের মিডিয়ায় কাজ করেন আমাদের সাধারণ মুসলমানদের উচিত তাদেরকে সহযোগিতা করা আপনারা যারা সরাসরি মিডিয়াতে নেই আপনাদেরও গিয়ে আসা উচিত এবং দেখা উচিত যে এই মিডিয়ার মাধ্যমে কিভাবে আমাদের সত্য কথাগুলো মানুষের কাছে সুন্দর করে তুলে ধরা যায় সমান্ত ভাই বোনেরা ইসলাম আমাদের এইভাবে শিক্ষা দিয়েছে এবং আমরা মনে করি মিডিয়া আমাদের ইসলামের জন্য অনেক গুরুত্বপূর্ণ বিষয় তাই আসুন আমরা যে যেখানে আছি মিডিয়ার সাথে সম্পর্কিত হই এবং এগুলো আমাদের সত্যের কাজে লাগায় ইসলামের কাজে লাগায় আল্লাহকে আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিনা আলহামদুলিল্লাহ রবিআ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ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 শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক আই ব্যান জি বি চার নয় শূন্য শূন্য আট তিন সুইফট BIC খেউ এ আর এ দুই দুই টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন সাপোর্ট টিভি ডট টিভি পরিবেশ কুসংস্কার কিভাবে আমাদের ঢুকেছে এটা একটি সর্ব ধরনের রীতি নীতি আমার দুই পায়ের নিচে আব্দুল রহমান মাদানী মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম फल सम्मी देखे बीर अनुष्ठान जालशाएल प्रति शुक्रवार रत साढ़े आप बान सम्प्रचार सकाल आठ टेल देस बीस टी बांगल्